সপ্তম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন সোমবার বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন রাখাল লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন মণি মেজেতে বসিয়া আছেন শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরেই বসিয়া আছেন মধু ডাক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মনি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কথাটা এই সচ্চিদানন্দে প্রেম কীরূপ প্রেম ঈশ্বরকে কীরূপ ভালোবাসতে হবে গৌরী বলত রামকে জানতে গেলে শীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতির মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতিভাব আশ্রয় করতে হয় সখীভাব দাসীভাব মাতৃভাব আমি সীতামূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জোনি হাত পা বসন ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামময় রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁচবে না মনি আজ্ঞা হাঁ যেন পাগলিনী শ্রীরামকৃষ্ণ উন্মাদিনী ইয়া ঈশ্বরকে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমণ তাতে কি সুখ ঈশ্বর দর্শন হলে রমন সুখের কটি গুণ আনন্দ হয় গৌরী বলত মহাভব হলে শরীরের সব ছিদ্র লোমকুপ পর্যন্ত মহাজনী হয়ে যায় এক একটি ছিদ্রে আত্মার সহিত রমন সুখ বোধ হয় শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাঁকে ডাকতে হয় গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাঁকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পদ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা যায় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড়ভরত এদের বালকের স্বভাব হয়েছিল মনি আগে এদের খপর আছে আরও এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হাঁ জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশমণিকে ছুঁলে তরবার শোনা হয়ে যায় তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না সেই রূপ জ্ঞানীর কামক্রোধের কেবল ভঙ্গিটুকু থাকে নামমাত্র তাতে কোনো অনিষ্ট হয় না মনি, আজ্ঞে আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় সত্য রুণেরই নন এরা তিনজনেই ডাকাত শ্রীরামকৃষ্ণ ওইগুলি ধারণা করা চাই মনি পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চারজনের বেশি নাই শ্রীরামকৃষ্ণ কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মনি, আজ্ঞা সে সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় মনিকে এক একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি কি সব ছেড়ে মনি, মায়া নাগিলে কি হবে মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলেই কেয়ৎক্ষণ চুপ করিয়া আছেন মনি, আজ্ঞা ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে শ্রীরামকৃষ্ণ সে ভক্তি হলে সব চিন্ময় দেখে চিনময় শ্যাম চিন্ময় ধি কম লোকের হয় ডাক্তার মধু সহাস্রে ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বসীভূত নয় শ্রীরামকৃষ্ণ ইয়া, যেমন পাঁচ বছরের বালক কোনও গুণের বশ নয় মধ্যানে সেবার পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন শ্রীযুক্ত মনিলাল মল্লিক আসিয়া প্রণাম করিলেন ও মেজেতে আসন গ্রহণ করিলেন মণিও মেজেতে বসিয়া আছেন ঠাকুর শুইয়া মণি মল্লিকের সঙ্গে মাঝে মাঝে একটি একটি কথা কহিতেছেন মণি মল্লিক আপনি কেশব সেনকে দেখতে গিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ হাঁ এখন কেমন আছেন মণিমল্লিক কিছু সারেন নাই শ্রীরামকৃষ্ণ দেখলাম বড় রাজসিক অনেকক্ষণ বসিয়েছিল তারপর দেখা হল ঠাকুর উঠিয়া বসিলেন ও ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি আমি রাম রাম করে পাগল হয়েছিলাম সন্ন্যাসীর ঠাকুর রামলালাকে লুয়ে লুয়ে বেড়াতাম তাকে নাওয়াতাম খাওয়াতাম শোয়াতাম যেখানে যাব সঙ্গে করে লয়ে যেতাম রামলালা রামলালা করে পাগল হয়ে গেলাম